সুরাত দুশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহকে মাওলানা বলা হয়েছে বক্তাকে মাওলানা বললে সিরকের পাপ হবে কি সুরাল দুশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ সুবানতালা নিজেই আল্লাহর পরিচয় দিয়েছেন আনতা মাওলানা পানসরুনা আল্লা কা মিল কাহির যা আল্লাফাক নিজেকে মাওলা বলছেন তো মাওলা শব্দের আসলে অনেকগুলো অর্থ আছে মাওলা বলতে যেমন মালিক বোঝানো হয় অভিভাবক বোঝানো হয় মুরব্বী বোঝানো হয় বিভিন্ন অর্থ এই মাওলা শব্দের অর্থ রয়েছে তো আল্লাহ সুবানতালাকে जे थे मौलाना बला है ये अर्थे अन्न का मौलाना बला जाए आल्ला मालिक मनीब यही अर्थे आल्ला पकड़ माओलाजी ला तक माओलाया खबरदार तुम्हारा मवला बलिओ ना मौला हिल्ला क्योंकि महदेशे যে শব্দটা মাওলানা প্রচলন হয়েছে এটা আসলে আল্লাহ আল্লাপাকের সেই অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয়নি এটা সমাজের মুরব্বী হিসাবে নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে বা সমাজের সম্মানিত ব্যক্তি হিসাবে এই শব্দটা ব্যবহার করা হয় তো এই দৃষ্টিভঙ্গিতে এই মাওলানা বললে সেরেক হবে না সেরেক হবে যদি আল্লাহকে যেই অর্থে বোঝানো হয় সেই অর্থ যদি বলা হয় সেটা সেরেক কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে অর্থে এটা সেরেক না তবে शब्द आल्लावहारे शब्द बंदार क्षेत्र ना कराटा उचित अर्थ जदिव भिन्नता क्योंकि व्यवहार ना कर आल्ला रसुलर डाके सहबाई कम लाभाई किया रसुलल्लाह रसुलर डाके लाभाई बोल जमन हजे गब्बाई कल्लाभ आल्ला डाके रसुलर डाके साहबाई कम लाभाई किया रसुलल्लाह यह शिक्षक डाके लाभवाक बी बैंक, बैंक, बैंक के लोन की ना इसमामा इंको ऋण देना बैंक ऋण देना हल इसमाम আপনার ব্যবসার অংশীদার হয় ব্যবসায় বিনিয়োগ করে তো বিনিয়োগের ভিত্তিতে আপনার ব্যবসার এত পারসেন্ট ব্যাঙ্ক বিনিয়োগ করছে এত পারসেন্ট আপনি বিনিয়োগ করছেন আপনি মশারাকার ভিত্তিতে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন এই ব্যবসা বাণিজ্যে যেই পরিমাণ লাভ হবে সেখান থেকে ওই অংশীদার হিসাবে উনিও ব্যবসার পার্টনার হিসাবে উনি উনার লাভ নেবে আপনি আপনার লাভ নেবেন এই ভিত্তিতে ইসলামী ব্যাঙ্কগুলো লোন দিয়ে থাকে লোনা মানে বিনিয়োগ করে থাকে তো ওইটাকে আমরা অন্য ব্যাঙ্কে হয়তো লোন বলি এখানে বিনিয়োগ তবে এখানে সিস্টেমটা অনেক বিন্যতর আছে এবং শর্তাবলীর মধ্যে আপনার পরিবর্তন আছে এখানে আপনি লাভ লোকসানের সম অংশীদার লোকসান হইলে সেটারও অংশীদারিত্ব আছে অনেক কিছু শর্ত আলাদা আছে আমরা তো ওইগুলো পড়ি না দেখা যায় খালি সিগনেচার করে দিই তো এজন্য জন্য প্রথম কথা হল ইসলামী ব্যাংকিং থেকেও যদি না নিয়ে বাঁচতে পারে এটা হল সবচেয়ে উত্তম কারণ ইসলামী ব্যাংক হইলেও আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে এটা লেনদেন করতে সে বাধ্য তো বাংলাদেশ ব্যাঙ্ক সুদভিত্তিক ব্যাঙ্ক সুতরাং তার সাথে লেনদেন করলে সুদের সংমিশ্রণ তো কিছু না কিছু আসেই এই সবচেয়ে উত্তম হলো না নিয়ে নিজের টাকা দিয়ে ব্যবসা করতে পারলে কিন্তু তারপরেও যদি নিতে হয় তাহলে তুলনামূলক ইসলামী ব্যাংকের থেকে নেওয়াটা উত্তম अच्छा रसुलर सूफारिस छा लोकते जाना सठीक सठीक नाम हाक रसुल्लम सूफारिस साफात हक यहाँ सुन जम आकी नबी सल्लाम साफात करबा ईमान आनते हैं সাফাতটা হলো সাফাতে উজমা মানে যখন কেমত ময়দানে মানুষ কষ্ট করতে থাকবেন হিসাব হবে না মানুষ কষ্ট করতেছে তখন মানুষ দৌড়াই দৌড়ায় বিভিন্ন নবীদের কাছে যাবে কোন নবীরা সুপারিশ করবে না আল্লাহর কাছে সাহস করবে না তখন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ পাকের কাছে এসে সুপারিশ করবেন যে আল্লাহ আপনার বান্দারা অনেক কষ্ট করতেছে আপনি হিসাব শুরু করে দেন এই যে হিসাব শুরু করার জন্য যে সুপারিশটা এটা নবী সালামের জন্য খাস এটাকে বলা হয় সাফা হাতে আর অন্যদের যে সাফা হাতটা সেটা আল্লাহ করাবেন তারপরে সাহাবাহিক দিয়ে করাবেন তারপরে যুগে যুগে আছে তাদেরকে দিয়ে করাবেন ফেরস তাদেরকে দিয়ে করাবেন তারপরে অন্যান্য নবীদেরকে দিয়ে করাইবেন অসংখ্য ব্যক্তিদেরকে দিয়ে আল্লাপায়ক সাফা হাত করাইবেন তো সুতরাং প্রত্যেকটা মানুষ নবী সরু সালামের সাফা হাত পাবেন এটা ঠিক না কেউ কেউ নবী সাল সালামের পাবেন কেউ অন্য নবীদের সাফাহাত পাবেন যেমন এই উম্মতের লোক কিন্তু মুসাই আলাইসালাম সাফাহাত করবেন নুয়াল্লাম সাফাহাত করবেন দাউদ আলি সাল্লাম সাফাহাত করবেন অথবা ওই উম্মতের সিদ্দিকী যারা ছিলেন সোয়ালীন যারা তারাও সাফাত করতে পারে অথবা জিবরিল্লাম সাফাহাত করবেন অথবা মিকায়াম সাফাহাত করবেন এটাও হইতে পারে এজন্য ওই কথাটা একেবারে সঠিক না যে শুধুমাত্র সুন্দর একটা কথা যে সেটা হইলো যে এখানে নবীশ্রাম যেটা বলছেন ওয়ালিয়া আঁকা বাইতুক তোমার ঘরকে প্রশস্ত করো অর্থাৎ খাওয়ানোর কথা বলছেন এখানে মানুষকে খাওয়ানো আমাদের এটা এবাদত এতে আম এবং সেটা মুসলিমকে খাওয়াইলেও আবাদত কিন্তু এই খাওয়ানোকে কোনো জায়গার সাথে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করা যাবে না মানে শরীয়তে ভেদায়াতের একটা মূলনীতি আছে ভেদায়াতের মূল হলো যে নবী সরাম যেটাকে শর্তযুক্ত করেন নাই সেটাকে শর্ত করাও বেদাত যেটাকে নাম শর্তযুক্ত করছেন সেটাকে শর্ত না করাও বেদাত। তো বেদাতের সাথে মৃত ব্যক্তির সাথে তিন দিন দশ দিন চল্লিশ দিন এরকম খাওয়ানো শর্ত করে নেওয়া এটা বেদাত শর্ত করে নেওয়া যাবে না এমনি আমভাবে যে যেকোনো সময় যে কোন দিন আমি পোকের মিসকিনকে খাওয়াইলাম বাপের উদ্দেশ্যে খাবার বাপের জন্যই একটা নির্দিষ্ট দিন করে সেদিন মানুষের দাওয়াত দিয়ে নির্দিষ্টভাবে ভাবে খাওয়ার এটাকে ইসলাম শর্ত করে নাই আমি শর্ত করা এজন্য এটা বেদা এটা আমি এর আগে অনেকবার আলোচনা করছি যেগুলো আমাদের দরকার এসব প্রশ্ন করবেন বিনা দরকারের প্রশ্ন দরকার নেই প্রশ্ন বিনা দরকারি করে জামেলা বাজানোর দরকার নাই সমাজে যত জামেলা কম করা যায় কারণ রসুলের আব্বা যদি বলেন যে জাহান নামে যাবে তাহলে এটা কেমন কথা এই জন্য অনেক হাদিস আছে অনেক আলোচনা আছে কিন্তু এইসব আলোচনার দ্বারা এটা আঁকি কোনো বিষয় না রিসুল আব্বা আম্মা জান্নাতিনে জাহান নামি সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা বেশি না করাই বলো আচ্ছা যে বাড়ি সুদের টাকা দিয়ে বানানো হয় এই পৃথিবী ধ্বংসের পরে আল্লাহ তালা শিরস্থায়ী ভাবে থাকবেন তারপর আল্লাহ তালার অন্য কোন সৃষ্টি জগৎ হবে কিনা অন্য কোন সৃষ্টি জগৎ হবে তার হক পরিশোধ করবে অথচ সেই অমুসলিম জাহান নামে শেষ বিচারের দিন তো হক পরিশোধ করার জন্য কোন টাকা পয়সা নাই কিছু নাই সেদিন তো আমল দিয়ে দিতে হবে তাই এই আমল সে ক্ষতিগ্রস্ত হবে তার আমল দিয়ে দিতে হবে কিন্তু ওই অমুসলিম আমল দিয়ে কোনো লাভবান হবে না কারণ ওই আমল তো লাভ হবে ক্ষতিগ্রস্ত হবেন তার আমল অন্য এই রিয়ামার শাহ আল্লা মার রিয়ামার সা আল্লা মার রিয়ামার শাহ দমে দমে তো নু মোনে অনুভব, অনুভাব দমে দামে তো নু মোনে তুভ আল্লা মার এই রবি আমার সব আল্লাহ আমার রব এই